পরিবেশিত হবে আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে মোদিনার ইহুদিরা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 বদরযুদ্ধের পর মুনাফিকদের সাথে আরও একটি দল মাথা চাড়া দিয়ে উঠে তারা হল ইহুদি মোদিরা নবগঠিত ইসলামী রাষ্ট্রের জন্য ইহুদিরা একটা স্বতন্ত্র প্রতিপক্ষ ছিল ইহুদিদের সাথে মুসলিমদের এই বিরোধ জাতিগত বিদ্বেষ ঘটিত কিছু নয় এই বিরোধ আরব বনম ইহুদি বিরোধ নয় বরং এই বিরোধ বিশ্বাসের বিরোধ এই বিরোধ আদর্শক দ্বন্দ্ব থেকে উচ্ছারিত বিরোধ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 সিরাতের আলোচনায় আমরা কেন বর্তমান রাজনৈতিক ও পরিস্থিতি নিয়ে আলোচনা করছি এর কারণ হলো আমরা একটু আগে যা উল্লেখ করেছি কোনো ঐতিহাসিক বাস্তবতা নিয়ে কথা বলার সময় যা সত্য ঠিক তাই ব্যক্ত করা জরুরি তা প্রচলিত রাজনৈতিক আদর্শ বা ভাবধারার সাথে সঙ্গতিপূর্ণ হোক বা না হোক কিন্তু এখন এর বিপরীতটা হচ্ছে অনেক মুসলিম ব্যক্তি এবং প্রতিষ্ঠান খোলাখুলি ভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের কথা বলছে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 কাজেই আজকে ইহুদীদের সাথে মুসলিমদের যে শত্রুতা এই শত্রুতার সূত্রপাত সেদিন যেদিন আল্লাহ আলি মদিনায় পা ফেলেছিলেন মুসলিমদের প্রতি ইহুদিদের যে ঘৃণা সেটা এই কারণে যে মুসলিমরা নবী মোহাম্মদ সাল্লু আলিউলামকে আল্লাহ রসুল হিসাবে মানে আর তারা তা প্রত্যাখ্যান করে আজকের পুরো পর্বটি ইহুদীদের সাথে মুসলিমদের দ্বন্দ্ব সংঘাত নিয়ে কেমন ছিল সেই দ্বন্দ্ব এই সংঘাতের কারণ কি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 তারা সামেরীর বানানো স্বর্ণের বাছুর পূজায় লিপ্ত হয়েছিল তারা আল্লাহকে সরাসরি দেখতে চেয়েছিল তারা জান্নাতের খাবারের ওপর মিশরের সস্তা দামি খাবারকে প্রাধান্য দিয়েছিল তারা জিহাদে যেতে অস্বীকৃতি জানিয়েছিল মূস আল্লাহ ইসলামকে ছোটখাটো বিষয়ে প্রশ্ন করে দাবি দেওয়া তুলে নানাভাবে বিরক্ত করেছিল আর এই কারণে মৌসা আলাহামের সময় তারা বহিঃত্রু জলুম থেকে মুক্ত স্বাধীন হয়েছিল ঠিকই কিন্তু তারা জেরুসালেম বিজয় করার যোগ্যতা অর্জন করতে পারেনি তাদের হটকারিতার শাস্তি স্বরূপ চল্লিশ বছর ধরে তারা মরুভূমিতে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় পরবর্তীতে একসময় হারুন ও মুসাল ইসলাম দুজনে মারা যান এরপর তাদের নেতৃত্ব দেন ইউসাইবেন নুন আলাইসাল্লাম তিনি ছিলেন মুসাল ইসলামের একজন সেবক তিনি বন ইসরায়েলের জেরুসালেম জয়ের নেতৃত্ব দেন প্রচন্ড শক্তিশালী একটি জাতিকে বনি ইসরায়েলিরা আল্লাহ রেচ্ছায় পরাজিত করে এবং জেরুসালেমকে মুক্ত করে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 ইসা আলাইসাল্লামের পর বন ইসাল্লাইয়ের জন্য আর কোন নবীকে পাঠানো হয়নি ইসা আলাহ ইসলামের পর মোহাম্মদ সাল্লাস্লামকে সমগ্র বিশ্বের জন্য রাসুল হিসেবে পাঠানো হয়েছে ইমরান কোন নবী ছিলেন না তবে তিনি ও তার স্ত্রী দুজনেই ছিলেন ঘরে জন্ম হয়েছিল মারিয়ামের মারিয়াম হচ্ছেন সেই নারী যাকে আল্লাহ তালা সমস্ত নারীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন আর আমরা জানি মারিয়ামের সন্তান হচ্ছেন ইসা আলাহিসাল্লাম যার জন্ম ছিল একটি অলৌকিক ঘটনা কারণ তিনি জন্মগ্রহণ করেছিলেন স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে তার কোনো বাবা ছিল না অন্যদিকে ইমরানের স্ত্রীর বনের স্বামী ছিলেন জাকারিয়া জাকারিয়ার ছেলে ছিলেন ইয়াহিয়া জাকারিয়া ও ইয়াহিয়া এই দুজন বাপ ছেলে দুজনেই ছিলেন নবুয়াদ প্রাপ্ত আল্লাহতালা এই বরকতময় পরিবারকে পাঠিয়েছিলেন এমন এক সময়ে যখন বনে ইসরায়েল প্রচণ্ডভাবে দুর্নীতিগ্রস্ত তারা ইতোমধ্যেই নিজেদের দিনকে নানাভাবে বদলে দিয়েছে নিজেদের নেতৃত্ব ও ক্ষমতা ধরে রাখার জন্য তাদের আলিমরা শাসক শ্রেণীর সাথে আতাত করে তাওরাতের আইনকে বদলে দেয় তারা আল্লাহর দেয় হালাল বিধানকে নিজেদের স্বার্থে হারাম করত এবং হারামকে হালাল করত বাহ্যিকভাবে বন ইসরায়েলরা দিনের জন্য ব্যাপক পরাকাষ্টটা দেখালেও তাদের অন্তরে ইমান বলে কিছু ছিল না এমন নয় যে তারা দিনকে সরাসরি প্রত্যাখ্যান করত বরং তারা দিনকে বিকৃত করেছিল নিজেদের স্বার্থে আবার একই সাথে তারা নিজেদের সঠিক ধর্মের অনুসারী বলে গর্ব করে তাদের এই পথবশ্যতা ও নীতিহীনতা থেকে রক্ষা করার জন্য সর্বশেষ প্রেরিত নবী হলেন ইস আলাইসলাম কিন্তু তার আহ্বানে সারা দেয় দূরে থাক উল্টো বর ইসরাদের একটা বড় অংশ তাকে জারো সন্তান হিসেবে আখ্যা দিল তার নবাদকে অস্বীকার করল এবং তার মা মারিয়ামকে ব্যবিচারের অপবাদ দিল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 এবং তিনি যখন এসেছেন তাকে চিনতে তাদের এতটুকু ভুল হয়নি তারা ঠিকই বুঝতে পেরেছিল এই মুহাম্মদ হচ্ছেন সেই নবী যার কথা তাওরাতের রাতের ভবিষ্যৎবাণীতে আছে এর পরেও তারা জেনে শুনেই নবীজি মুহাম্মদ সাল্লাহ আলহিমকে অস্বীকার করেছে তারা ঠিক যে কারণে ইসা আল্লাহ ইসলামকে অস্বীকার করেছিল ঠিক একই কারণে তারা মুহম্মদ সাল্লাহ আলহিউআস্লামকে অস্বীকার করেছে আর সেটা হলো নিজেদের শ্রেষ্ঠত্ব দুনিয়ার কর্তৃত্ব আর সামাজিক স্ট্যাটাস বা মরজাদা হারানোর ভয় ইহুদিরা খুব দাবি করত তারা হকের উপর আছে তারাই হল একমাত্র হকপন্থী কিন্তু তারা কার্যত এই হককে স্বীকার করত না তারা তখনই হককে মেনে নিত যখন তা তাদের পক্ষে আসত নিজেদের স্বার্থের কাজে এলেই তারা হকের অনুসরণ করত আর স্বার্থের বিপরীতে গেলে তারা বাতিলকে হক বলে চালিয়ে দিত অর্থাৎ তাদের এই ধর্ম ছিল তাদের জন্য ঢালস্বরূপ তারা এখনও একই কাজ করে যাচ্ছে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 আহলে কিতাব হিসাবে মুশ্রিকদের চাইতে তাদেরকে বরং আপন ভাবা হত যেহেতু তাদের পূর্বের কিতাবের জ্ঞান ছিল তাই কিছু কিছু ব্যাপারে মুসলিমরা তাদের অনুসরণ করত অথচ তারাই প্রথমে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং রসুল্লাহ সাল্লু আলিউসালামের সাথে করা চুক্তি ভঙ্গ করে মদিনায় রসুল্লাহ সাল্লু আলিউস্লাম পা ফেলার প্রথম দিন থেকেই ইহুদিরা অখুশি ছিল মদিনার দুই শীর্ষস্থানীয় নেতা হুয়াই এ আখতাব আর আবু ইয়াসির এ বিন আখতাবের কথোপকথন থেকে তাদের মনের অবস্থা কেমন ছিল তা আমরা বুঝতে পারি এই কথোপকথনটি আগেও বর্ণনা করেছি ঘটনাটি যাক। ঘটনার বর্ণনা করেছেন রসুল আলী শ্রী সাফিয়া আনহা। ঘটনাটি যখন ঘটে তখন ছিলেন তিনি ইহুদি এবং বয়সও ছিল কম তিনি যে বর্ণনা দিয়েছেন তা থেকে আমরা নবীজির আগমনে ইহুদিদের প্রতিক্রিয়া সম্পর্কে বেশ স্পষ্ট ধারণা পাই তিনি বলেন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 এই কার্যক্রমগুলো আমরা কয়েকটি পয়েন্ট করছি এক ইহুদিদের সবচেয়ে বড় মারণাস্ত্র ছিল মুসলিমদের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা করা ইহুদিরা শুরু থেকে বুঝতে পেরেছিল মুসলিমদের সাথে সরাসরি যুদ্ধে ইহুদিরা কখনোই বেড়ে উঠবে না একটা সময় ছিল যখন মদিনায় আওয়স ও খজরাজ গোত্রের মধ্যে কথায় কথা যুদ্ধ লাগত আর এই যুদ্ধ থেকে ফায়দা নিত ইহুদিরা সে সময় আসাবিয়া বা গোত্রবাদের কারণে আওস গোত্রের কেউ খাজরাজি কাউকে শুধু এই কারণে ঘৃণা করত যে কারণ সে ছিল খাজরাজি আর খাজরাজ গোত্রের কেউ আওয়াজ গোত্রকে ঘৃণা করত এই কারণে কারণ সে ছিল আউসি। কিন্তু ইসলাম যখন মদিনায় এলো, তখন আউস আর খাজরাজ হয়ে গেল একটা সত্তা তারা একে অপরে ভালোবাসত শুধু এই কারণে যে তারা সবাই মুসলিম ইঁদুরে দেখল আওস আর খাজরাজের মিলিত শক্তির সাথে ইউদিনা কখনোই পেরে উঠবে না ইউদিরা ভালো করে জানত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 সে দেখল রসল্লা সাল্ল আলী আসালামের আবির্ভাবের পর গোত্র দুটি বন্ধু হয়ে গেছে তারা মিলেমিশে আছে একসাথে এক মজলিসে বসে কথা বলছে এই দৃশ্য তার সহ্য হল না সে বলে উঠল এই জমিনে আজ আওস আর খাজরাজ এক হয়ে গেছে আল্লাহ নামে শপথ করে বলছি যতদিন তারা ঐক্যবদ্ধ থাকবে ততদিন এই দেশে আমাদের কোন জায়গা নেই আমরা ইহুদিরা এই মদিনায় ততদিনই টিকে থাকব যতদিন আরবরা বিভক্ত থাকবে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 তেমনি সে যুগেও কিছু কবি ছিল যারা একই ধরনের কাজ করত এক গোত্রের পক্ষে অন্য গোত্রে সম্মান হানি করে কবিতা লিখত যাই হোক সেই ইহুদি বুড়ো সাইস কথা অনুসারে তরুণ ইহুদি ছেলেটি সাফল্যের সাথে সে দুই দলের জাহালিয়াতে যুগের ঘটনাগুলো নিয়ে কথা বলা আরম্ভ করে ধীরে ধীরে অসন্তোষ দানা বাঁধতে থাকে তরুণও কবিতা আবৃতি চালিয়ে যেতে থাকে পরিবেশ ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে এক পর্যায়ে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 যে অনুগ্রহ তোমাদের অন্তরে শত্রুতার পরিবর্তে ভালবাসা ও বন্ধুত্বের বীজ বাপন করেছে রসল সাল্লাস্লামের এই কথা শুনে তারা যেন বোধ ফিরে পেল সবকিছু ভুলে একে অপরের সাথে কোলাকলি আরম্ভ করল একে অপরের কাছে ক্ষমা চাইতে লাগল অথচ কিছুক্ষণ আগেও তারা যুদ্ধে লড়তে প্রস্তুতি নিচ্ছিল আল্লাহরেরচ্ছায় ইহুদিদের চক্রান্ত সফল হল না মুসলিমদের তাই শব্দচয়নের ব্যাপারে সতর্ক হওয়া উচিত কেননা शयतान असतर्क कथा के केंद्र कर विभेद तैरी कर अल्लाह तला बोलोन इनय इश प नील इनबीन हे नबी हमार बोले दिन তারা যেন কথা বলার সময় এমন সব কথা বলে যা উত্তম কেননা শয়তান খারাপ কথা দ্বারা তাদের মাঝে বিভেদ সৃষ্টির উস্কানি দেয় আর শতান্ত মানুষের প্রকাশ্য দুঃখন শায়েস এবং কায়েস ও তার সাঙ্গ এই ষড়যন্ত্রের কথা আল্লাহ কোরআন উল্লেখ করেছেন তিনি বলেন উলিয়িত বিলিম ফুলিল্লি অল্লাহু শহীদ على মতা মরূ লকিতবিলিম শুদুনা সবিলমতো ইজৌ তুম শৃহদ ও মল্লাহু বিমূ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 এরা তোমাদেরকে কাফির বানিয়ে দিবে আল্লাহ মুসলিমদের সতর্ক করে বলছেন আহলে কিতাবদের অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের অনুসরণ করার ফলাফল হয়তো খুব নিরীহভাবে কেউ তাদের অনুসরণ করা শুরু করতে পারে কিন্তু এর চূড়ান্ত পরিণীতি কুফোর ইহুদিরা খুব ভালো করে জানত মোহাম্মদ সাল্লু আলিউসলাম হচ্ছেন সত্য নবী তাদের কিতাবেই রসুল্লাহ সাল্লু আলী আসলামের আগমনের কথা লেখা আছে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 ফ অস তু বিমতি ইহান كَذَلِكَ মাল শফ্রি لَكُمْ মিহ কুবৈলকুম আয়ীলুন্তদু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 যখন তোমরা একে অপরের দুঃশ্ম ছিলে। অতপর আল্লা তালা তার দিনের বন্ধন দিয়ে তোমাদের একের জন্য অপরের মনে ভালোবাসার সঞ্চার করে দিলেন অতপর যুগ যুগান্তরে শত্রুতা ভুলে তোমরা আল্লাহর অনুগ্রহে একে অপরের ভাই হয়ে গেলে অথচ তোমরা ছিল হানাহানির অগ্নিকুণ্ডের প্রান্ত সীমায় অতপর সেখান থেকে আল্লা তালা তার রহমত দিয়ে তোমাদের উদ্ধার করলেন আল্লাহতালা এভাবেই তার নিদর্শনসমূহ তোমাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন যাতে করে তোমরা সঠিক পথে সন্ধান পেতে পারো তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষদের কল্যাণের দিকে ডাকবে সত্য ও ন্যায়ের আদেশ দিবে আর অসত্য ও অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখবে সত্যিকার অর্থে এরাই হচ্ছে সাফল্যমণ্ডিত তোমরা কখনো তাদের মতো হয়ে যেও না যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নির্দর্শন আসার পরও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে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 ইহুদিদের কবিতায় তাদের অতীত জীবনের হানাহানির কথা শুনে উত্তেজিত হয়ে তারা যুদ্ধের প্রস্তুতি একটি কৌশল হল সে হুটহাট মানুষকে রাগিয়ে বা উত্তেজিত করে ভুল কাজ করায় আল্লাহ আল্লাহর দয়া ও রহমতের কথা স্মরণ করিয়ে দিলেন এবং শান্ত করলেন নবীজ সাল্লাহু আলিউলামের কথায় সাহাবিদের উপর গভীর প্রভাব ছিল তার কথা শোনার সাথে সাথে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন এবং কোলাকলি করে নিজেদের মধ্যে সবকিছু ঠিকঠাক করে নিলেন দ্বিতীয় পয়েন্ট দিন ইসলাম নিয়ে বিদ্রুপ ও ঠাট্টা তামাশা ইহুদিদের দ্বিতীয় একটি অপকর্মের কথা আল্লাহতালা কোরআনে উল্লেখ করেছেন আর সেটি হচ্ছে ধর্ম নিয়ে ঠাট্টা করা যাকে ব্লাসফেমে বলা হয় তারা রসুল নিয়ে মুসলিমদের নিয়ে এবং ইসলাম সম্পর্কে আজে বাজে কথা বলত তারা নিজেদের ধর্ম নিয়ে অনেক গর্ব করত অথচ ধর্মের সাথে ছিল তাদের যোজন যোজন দূরত্ব কি তারা স্বয়ং তালার ব্যাপারেও অসম্মানজনক কথা বলত এমন একটি ঘটনা ঘটে আবু বকর রাজহু ও এক ইহুদি আলেম ফিনহাসের মাঝে একবার আবু বকর রাজু তাদের এক মজলিশে গেলেন সেখানে বেশ কিছু ইহুদি বসা সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হল তাদের আলিম ফিনহাস আবু বকর সিদ্দিক রাজ আনহু তাকে ইসলামের দাওয়াত দিলেন বললেন ফিনহাস আল্লাহকে ভয় করো ইসলাম গ্রহণ করো। আল্লাহর কসম তুমি ভালো করে জানো মোহাম্মদ সাল্লু আলহাম হচ্ছেন আল্লাহ প্রিয়তি রাসুল তিনি তোমাদের কাছে সত্য সহকারে আগমন করেছেন তার কথা তোমাদের কিতাব তাওড়াতেই উল্লেখ করা আছে উদ্ধত ফিনহাস তখন টিটকারি মেরে বলল শোন তোমাদের রপ্ত গরীব আমরা হলাম ধনী যদি তোমাদের রব ধনী হয়ে থাকে তাহলে তিনি তোমাদের দান খরাত করতে বলেন কেন এটাই প্রমাণ করে যে তিনি অভাবী আর আমরা ধনী আমাদেরকেই তার প্রয়োজন এই কথা শুনে আবু বকর রাদিল্লা আনহুর মেজাজ প্রচণ্ড খারাপ হল তিনি ফিনহাসের মুখে খুশি মেরে বসলেন ফিনহাস কম যায় না সে দৌড়ে গিয়ে রসুল্লাহ সাল্ল আলী আসালামের কাছে আবু বকরের নামে নালিশ করে দিল রসুল্লাহ আবু আনুর কাছে এই বিষয়ে কৈফিয়ত চাইলেন আবু বকরু রসুল্লাহকে বললেন আল্লাহর এই দুঃশ্মন ভয়াবহ কথা বলেছে সে বলেছে আল্লাহ হচ্ছে গরিব আর তারা হল ধনী এই কথা শুনে আমি রাগের মাথায় তাকে ঘুষি মেরেছি কিন্তু ফিনহাস মুখের ওপর সবকিছু অস্বীকার করল তখন আল্লাহ আজাল এই আয়াত নাজিল করলেন ল সম কৌ ল ইনঃ্ন অগ্নি সনখু বুম কলু কচলু মূল بِغَيْرِ শক্তি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 আল্লাহ তা এ সম্পর্কে আরো বলেছেন তস ন মিনী ন ও তু কিতাবি পবলি খুম মিন্লীন আশোকূ অফিও তোমাদের আগে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে এবং মুশ্রিকদের পক্ষ থেকে অবশ্যই তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে এ অবস্থায় যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তা কোয়া অবলম্বন করো তবে নিশ্চয়ই তা হবে দৃঢ় সংকল্পের কাজ সুরা আলী ইমরান আয়াত একশো ছিয়াশি ইহুদিরা ছিল এমন একটি জাতি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 আসলে তারা মদিনায় নীজ সাল্লা আলিয়া দাওয়াতের সফলতা দেখে প্রচণ্ড হিংসাবোধ করত এই হিংসা তাদের কুফরিকে আরো বাড়িয়ে দিয়েছিল ইহুদীদের কাছ থেকে এমন আচরণ আমরা এখনও পাই গোটা বিশ্বের গ্লোবাল মিডিয়া শক্তির একটা বড় অংশ তাদের হাতে আর সে মিডিয়াকে কাজে লাগিয়ে তারা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে একটি প্রপাগান্ডা যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসলামের প্রতি মানুষের মনকে বিষিয়ে তুলতে চাইছে তারা মুসলিমদের ব্যাপারে সংঘটিত জুলুমের ব্যাপারে মুখে কুনুপ এটা থাকবে কিন্তু মুসলিমদের কোনো ভুল পেলে সেটা নিয়ে বিশাল গল্প বানাবে আর তাদের নিজেদের অপকর্মের ব্যাপারে টু শব্দটিও করবে না কিন্তু মিডিয়ায় ইসলামের বিরুদ্ধে এসব প্রপাকণ্ডা দেখে সাহস হারানো যাবে না কারণ আল্লাহ আমাদের বলছেন যদি মুসলিমরা ধৈর্যশীল আর তাকোয়াবান হয় তাহলে তাদের এসব মিথ্যাচার ইসলাম ও মুসলিমদের কোনও ক্ষতি করতে পারবে না কারণ সত্য টিকে থাকে আর মিথ্যা বিলুপ্ত হয় তিন নম্বর পয়েন্ট রসুলের সাথে যখন একজন মানুষ তার সম্মান মর্যাদা আর ক্ষমতা হারায় যখন সে নিজেকে দুর্বল মনে করতে থাকে যখন সে শত্রুর নিয়ন্ত্রণাধীন থাকে তখন সে শত্রুর বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ করে না কিন্তু যখন সে দেখে তার শত্রু ন্যায় পড়ায়ণ তখন সে শত্রুর বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হয় অসৎসব পরিকল্পনা আঁকতে থাকে মদিনার ইহুদিরা ছিল ঠিক এমন চরিত্রের অধিকারী আল্লাহ রসুল্লাহ আলহামের আগমনে তারা মর্যাদা হারিয়েছে ক্ষমতা হারিয়েছে তাই তারা সরাসরি তার বীরত্বাচারণ না করে কখনো কখনো বীরবির করে কখনো কখনো গজগজ করে কখনো কখনো গুনগুন করে তার ব্যাপারে মানহানিকর মন্তব্য করত একবার রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের কাছে এসে ফাজলামি করে বলল আসসালাম ও আলাইকাইয়া আবুল কাসিম আবুল কাসিম ছিল নবীজির কুনিয়া ইহুদিদের বলা এই কথাটি শুনতে আসসালাম ও মতই মতোই লাগে কিন্তু তারা আসলে সালামের লামকে বাদ দিয়ে সালামের বদলে বললাম তোমার মৃত্যু হোক আয়সা রাজনামের উদ্দেশ্যে অভিশাপ দিতে লাগলেন রসুল্লাহ সাল্ল আলীহ্লাম বললেন এভাবে বলুন আল্লাহ আল্লাহতালা ফাহাস এবং তাফাহস পছন্দ করেন না এর মানে হল বাজে কথা এবং নোংরা কাজ আয়শা তখন বললেন ইয়া আপনি কি শোনেননি ওরা আপনাকে কি বাজে কথা বলেছে নজি তখন বললেন তুমি কি দেখোনি আমি ওদের কি বলেছি আমি প্রত্যুত্তরে বলেছি তোমাদের উপরেও অর্থাৎ তারা সাম বলে মৃত্যু কামনা করুক বা সালাম বলে শান্তি কামনা করুক তারা যাই বলুক আল্লাহ রসুল সাল্লু আলি আসসালাম তাদের উপরেও ঠিক একই জিনিস চেয়েছেন কোন ধরনের বাজে ব্যবহার বা অপ্রীতিকর শব্দ তিনি ব্যবহার করেননি তখন আল্লাহ আজ্জাওয়াজাল আয়াত নাজিল করলেন অলমথ ইল্লী নু আনি নজুয় মায়ু وَمَعْصِيَةِ আযৌন বিল ইসিদনি সু ইল যৌ কবি بِهِ কবি হুয় হিস তুমি কি তাদের লক্ষ্য করো না যাদের আল্লাহ তালা ও তার রসুল সম্পর্কে গোপন কানাঘোসা করতে নিশ্চিত করা হয়েছিল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 কত নিকৃষ্ট সে আবাস সুরা মোজাদিলা আয়াত আট ইহুদিরা নিজেদের মধ্যে বলা বলি করত আচ্ছা আমরা যে এত আজে বাজে কথা বলি এই জন্য আল্লাহ আমাদের শাস্তি দেন না কেন তাহলে নিশ্চয়ই মোহাম্মদ আল্লা আল্লাহ বলছেন তাদের উপযুক্ত শাস্তি হল জাহান্নের আগুন চার নম্বর ইহুদিরা ছিল মোনাফিকদের আধ্যাত্মিক গুরু এই দুটো দলের একটাই লক্ষ্য ছিল ইসলামের পতন তাই তারা একযোগে কাজ করত মোদিনায় যারা মুনাফিক ছিল তারা ছিল আদতে মোশ্রিক তাদের সাথে ইহুদিদের আকিদা বিশ্বাসের কোনো মিল ছিল না তাদের মিল ছিল শুধু একটি বিষয়ে আর তা হলো ইসলাম বিদ্দেশ। যে বিষয়টি তাদের শত বছরের শত্রুতা ভুলিয়ে এক করেছিল তা হচ্ছে ইসলামের প্রতি তাদের ঘৃণা মোদিনার এই দুই দলের ঐক্যজোটে ইহুদিরা ছিল পরিকল্পনাকারী আর মুনাফিকরা ছিল বাস্তবায়নকারী আল্লাহ বলেন وَإِذَا لَقُ الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْ إِلَىٰ شَيَاطِينِهِمْ قَالُوا وَإِذَا خَلَوْ إِلَىٰ شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعْكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ منافق دی ربستہ حد چه تارا جاکن ایمان در لوگ دشت ملی تو حای تاکن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 যারা মুমিনদের পরিবর্তে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারা কি তাদের কাছে সম্মান চায় অথচ যাবতীয় সম্মান আল্লাহর সুরা নিসা আদ বেশিরভাগ মুফাসির মতে এই আয়তে কা বলতে বোঝানো হচ্ছে ইউদ্দের কথা আল্লাহ আরো বলেন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 أعد الله لهم عذابا شديدا ইন্দ ساء ما كانوا يعملون اتخذوا জুন্নত ফসদ্দুয়ং فصدوا عن سبيل الله فلهم عذاب مهين নোবি hey, no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 অতপর তারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখত অতএব তাদের জন্য রয়েছে এক লাঞ্চনাদায়ক শাস্তি সুরা মোজাদিলা আয়াত চোদ্দ থেকে ষোল এই আয়াতের ব্যাপারে আল মাওয়ারিদি মন্তব্য করেন এই আয়াতে বলা হচ্ছে মোনাফিকদের কথা যারা এমন কিছু লোককে নিজেদের বন্ধু বানিয়েছিল যাদের উপর রয়েছে আল্লাহর অভিশাপ আর এই অভিশপ্ত লোকেরা হচ্ছে ইহুদিরা পাঁচ নম্বর ইসলামী দাওয়াতের বিরোধিতা করা এবং ইসলাম গ্রহণের বৈরী পরিবেশ সৃষ্টি করা এই প্রসঙ্গে একটি ঘটনা আমরা আগে উল্লেখ করেছি যা হচ্ছে আব্দুল্লাহ আবদুল্লা সালাম ছিলেন একজন ইহুদি আলিম তবে বাকিদের সাথে পার্থক্য ছিল তিনি ছিলেন একজন শত আলিম এবং তার মতো অল্পকজন শত সৎ ইহুদিদের মধ্যে অবশিষ্ট ছিল যখন নবীজি সাল্ল আলি ওয়াসাল্লাম মদিনায় এলেন তখন স্বাভাবিকভাবেই আবদুল্লাহ ইবিন সালাম বেশ আগ্রহের সাথে তার সাথে দেখা করতে গেলেন কেননা তিনি আগে থেকেই জানতেন মদিনায় একজন নবীর আগমন ঘটবে কিন্তু তিনি ছিলেন একজন বুদ্ধিমান আলিম তাই তিনি আগে পরখ করে নিতে চাইলেন মক্কা থেকে আগত এই মুহাম্মদ নামের এই লোকটি আসলে সত্যনবী কিনা আব্দুল্লা সালাম নবীজিকে কিছু প্রশ্ন করেছিলেন যার উত্তর শুধুমাত্র একজন নবীর পক্ষেই দেওয়া সম্ভব ছিল নবীজি যখন সঠিক সঠিক উত্তরগুলো দিলেন তখন আবদুল্লাহবিন সালাম বুঝতে পারলেন মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম হচ্ছেন সত্যনবী আর তিনি সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন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 মোদিনার সনদ অনুসারে মুসলিমদের সাথে সুসম্পর্ক ও রসল প্রতি অনগত থাকার কথা থাকলেও ইহুদিরা কখনো সে ধার ধারেনি। প্রথম দিন থেকেই তাদের পন্থা ছিল শত্রুতা আর ঝগড়া বিবাদ ইহুদীদের ক্রমাগত ষড়যন্ত্র ও অপকর্ম ও ইহুদিদের মুখোমুখি দাঁড়িয়ে দেয় বদযুদ্ধের পর তাদের কর্মকাণ্ড সীমা ছাড়িয়ে যায় রসুল্লা সাল্ল আলীহাস্লাম তখন বনু কায়নকাকে বলেন ইউদিদের বলছি তোমরা সতর্ক হও নয়তো আল্লাহ কোরাইশদের মতো করে তোমাদের শাস্তি দিবেন।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 ফি তু তু কাু ফি সব উম ইসলিম ওই দু শ্রী ময়শ ইন্দ লিখ লাই তি উলি সেন যারা আল্লাহকে অস্বীকার করে সেসব বিদ্রোহী কাফিরদের আপনি বলে দিন অচিরেই তোমরা এই দুনিয়ায় লাঞ্চিত ও পরাজিত হবে এবং পরকালে তোমাদের জাহান্নামের আগুনের কাছে জড়া করা হবে আর জাহান্ন হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট অবস্থান। সে দল দুটোর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় কিছু মজুত ছিল যারা বদরের সম্মুখ সমরে একে অপরের সামনাসামনি হয়েছিল এদের মধ্যে এক বাহিনী লড়ছিল আল্লাহ দিনের পথে আর অপর বাহিনীটা ছিল অবিশ্বাসী কাফিরদের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 ফেসবুক পেজ ডবসবুক ডট কমিয়া অথবা ইউটিউব চ্যানেল ডবল ইউটিউব www.facebook.com/ কম অথবা রেইন চ্যানেল মিডিয়া অর্গ 2 0 1 5